مسلم. <سؤال> মহানাল্লাহ সমস্ত প্রশংসা সালাত আর আজকের বিষয়গুলি বেশ কিছু দাসীদের ইদ্যুৎ বা মাসাইল সম্পর্কে কিত দাসী যেই কিত দাস প্রথা এখন বাস্তবের নেই যার ফলে জনসাধারণের জন্য এই মাসাইলগুলি তেমন প্রয়োজনীয় নয় আর যারা আলেম আলমা তাদের জানা অবশ্য কিন্তু জানা পর্যন্ত সীমিত এসব মাসাইল এমন যেগুলি কিতাবেই সীমিত কাজে বাস্তবে সেগুলি নেই বা মুসলিমদের এই তৌফিক নেই আর কিছু মাসাইল আছে যেগুলি প্রয়োজন এখনো আছে এখনো বর্তমানেও সেসব মাসাইলের প্রয়োজন রয়েছে প্রথম যে মাস আল্লাহ সেটি থেকে বর্ণিত হাদিসে রয়েছে তিনি বলছেন আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে তিন তালাক দিয়েছে কিন্তু এ কথা তিনি খুলে বলেননি যে তিন তালাক একবারে দিয়েছে তিনবারে তিন তালাক দিয়েছে আর এটি হচ্ছে শেষ তালাক সাধারণত সাহাবাইকে আমরা বৈধ পন্থায় তালাক দিতেন তালাকের প্রয়োজন হলে হারাম তালাক দিতেন না আর তিন তালাক একসাথে দেওয়া বাহাদিসে আলোকে হারাম আর এমন এমনকি চার মজাবের সকলেই একমত যে একসাথে তিনটে গুলি ছেড়ে দাও তিন তালাক দিয়ে দাও এটি হারাম কাজ বেদাতি কাজ হানাফে মজহাব ভারত বাংলাদেশ পাকিস্তান যে হানাফিরা এক তালাক লিখতেও চায় না এক তালাক কোর্টে গিয়ে দেখাতে চান না ও তিন তালাক জবরদস্তি করে লিখাবে ওকিল যাদের কোন ইসলামের জ্ঞান নেই তো তারপরেও সেই মজা হবে হানাফি মজা হবে একসাথে তিন তালাকা সমস্ত ফেকার কিতাবে রয়েছে এইজন মোহারম বেদাতি কাজ অর্থাৎ ইসলাম বহির্ভূত কাজ নবী সাল আদর্শ নয় এবং হারাম কাজ নাজাক কাজ গনহার কাজ কারণ এতে না স্ত্রী যাকে তালাক দেওয়া হচ্ছে সে সংশোধনের সুযোগ পেল না আপনি ভবিষ্যতে কোন আপনার সামনে চান্স রাখলেন আর তালাকের উদ্দেশ্য হচ্ছে যে না অন্তত দুইবার চান্স দেওয়া উচিত এই প্রথম তালাক রাজি এই তালাক তারপরে ফিরিয়ে নেওয়ার যেন সুযোগ সুবিধা থাকে দ্বিতীয় তালাকের পরেও ইদ্যতের ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে ইদ্যত পার হয়ে গেলেও सरसरी नतन कर सूधा थे तृत्य तलाक दिए दिल तक सूझ नहीं मानस तीन बार भूल करते अथवा द्वितीय चिंता स्त्री के तलाक दिए रखा जारियत सम्मत विषय रही हेकमत रहस्युक्ति এই তিন তালাক দিয়েছিলেন বলছেন ফাতেমা রাজি আল্লাহা তাই মেয়ে আমাকে আমার স্বামী তিন তালাক দিয়েছে কিন্তু সাধারণত সাহাবাই কিরামগঞ্জ তিনবারে তিন তালাক দিয়েছেন তাহলে এ হাদিসের অর্থ হবে যে এটা শেষ তৃতীয় তালাক ছিল এর আগে দুই দুই তালাক দিয়েছে তারপরে ফাইনাল তৃতীয় তালাক দিয়েছে তো টোটাল সবগুলি মিলিয়ে কত তালাক হয়েছে তিন তালাক সেই কথাটিকে সংক্ষেপে বলেছেন তিনি এখানে যে আমার স্বামী আমাকে তিন তালাক দিয়ে দিয়েছে তিন তালাক হয়ে গেছে এখন আমি যে বাড়িতে বাস করি সেই বাড়িতে আমি একা আর ওখানে একা বসবাস করলে হঠাৎ করে যে কোনো পুরুষ বা যে কোনো অসত লোক যে কোনো চোর ডাকাত বা চরিত্রহীন প্রবেশ করতে পারে ও আখাফ আফা আইয়ুক আলাইয়া আর আমার আশঙ্কা লাগছে যে আমার কাছে কোনো ব্যক্তি প্রবেশ না করে তারপরে এমনি অসত লোক ছাড়াও এমনি হয়তো আশেপাশের মহল্লার কেউ ঢুকে বললে যে বাড়িতে হয়তো কোন পুরুষ আছে হতে পারে না পারে না এই রকম বাংলাদেশ পর্দা নেই যারা করদারও দাবি আমাদের মুসলিম সমাজ মানে বাইরে হয়ে গেলে ওদের মহিলারা বোরখা পরে তাদের পরিবারেও দেখেছি যে ইসলামী পর্দা নেই ইসলামী পর্দা বলতে যে কোনো গায়ের মাহারান থেকে পর্দা করতে হয় পাশের প্রতিবেশী হ্যাঁ চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই হ্যাঁ তাদের থেকে কি করতে হবে পর্দা করতে হবে চাচি কে হ্যাঁ হচ্ছে ইসলামিক পর্দা আমাদের দেশে আছে নাকি হ্যাঁ আছে এইসব পর্দা গোটা গ্রামের জন্য মাফ যাদেরকে খুব দিনদার মনে করতাম তাদের বাড়িতে গিয়ে দেখেছি সুহানা গোটা গ্রামের লোক আছেন কি ভাই দিল একবারে টান সরাসরি ঘরে ঢুকে পড়লো টানে ঢুকে পড়লো মহিলার কেউ চুলার কাছে বসে আছে হঠাৎ করে গ্রামের পুরুষ ইসলামী পড়লো নাই ইসলামিক পর্দা হচ্ছে যে একমাত্র মাহারাম তবুও মাহারাম ছেলে হলেও বাপ হলেও জানি প্রবেশ করবে যে হ্যাঁ পুরুষ আমার বাপ ছেলে প্রবেশ করছে হতে পারে যে শরীরে এতটুকু খোলা আছে যেটা ছেলের সামনে খোলা যায় না হ্যাঁ বাপের সামনে খোলা যাই না এটা তো হইতে পারে কি পারে না যে কোনো বাড়িতে ঢুকো মেয়ের বাড়িতে ঢুকো বনে আপন বোনের বাড়িতে ঢুকো মায়ের বাড়িতে ঢুকো ফায়জা দাখালতো ফাঁসাল্লেমো আলহানো সালাম দাও সালামের মাধ্যমে জানিয়ে দাও যে আমি ছেলে অথবা বাপ বা ভাই প্রবেশ করছি আসছি আর যদি গায়ের মাহরাম যার সাথে বিয়ে যায় তাদের তো এইভাবে প্রবেশ করাই যায় গায়েতক অপরের বাড়িতে প্রবেশ করিও না আল্লাহ কোরআন সুরেন যতক্ষণ পর্যন্ত সালাম দেবে অনুমতি দিবে তারপরে বাড়িতে পুরুষ লোক যদি থাকে তো এমন জায়গায় বসাবে যেখানে মহিলারা ঘোরাফেরা করে না হ্যাঁ তো ইসলামিক পর্দা সত্যিকার অর্থে আমাদের সমাজের নেই বললেই চলে হাজার একটি লোকের বাড়িতে নেই তো কোন ব্যক্তি হঠাৎ করে ঢুকে যেতে পারে বলছেন আমি একা থাকতে সেখানে ভয় করছি ফাহা রসল উল্লাস নির্দেশ দিলেন বা অনুমতি দিলেন আর সে তখন ওই বাড়ি থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল যেখানে শ্রেণীরা পদ মনে করছেন নিজেকে এই হচ্ছে হাদিস তালাক্তা ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত আলোচনা গত আলোচনাগুলিতে হয়েছে এক তালাকের পরে অথবা দুই তালাকের পরে যখন ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে তখন ঈদ্মত যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বামীর ওপর বসানো ফরজ আর বাসস্থান দেওয়া ফরজ স্বামী বাড়ি থেকে বের করবে না লাখ করে যখন নামে বইউতেহীন নিজের বাড়ি থেকে বের করে দিয়ে না বের করলে তোমারই কি করে তার ক্ষেত্রে নম্রতা আসবে আর সেই বাকি করে স্ত্রী কি করে সংশোধন করার সুযোগ পাবে কাছাকাছি থাকবে যে একে অপরের কাছাকাছি হওয়ার সুযোগ পাবে সুযোগ আমার দেশের লোকেরা আবার প্রথম তালাক দিয়ে হ্যাঁ। স্ত্রীকে কি করে স্ত্রীও স্ত্রী স্ত্রী যায় না তালাক দিয়ে দিয়েছে কান্তে কানতে বাপের বাড়ি হ্যাঁ হাঁটলো হ্যাঁ না ওই স্বামীর বাড়িতে থাকবে হ্যাঁ স্বামী যদি ফিরিয়ে না নেয় তো তার সাথে সহবাস চলবে না কিন্তু সেই বাড়িতেই থাকবে তার সামনেই থাকবে তাকে তার থেকে পর্দাও করতে হবে না কারণ তারই বিবাহ বন্ধনে আছে একবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি ফিরিয়ে নেওয়ার অধিকার আছে আর যদি কাজের দ্বারা ফিরিয়ে নেই কাজের দ্বারা ফিরিয়ে নিল সহবাস করে ফেললো এটাই ফিরিয়ে নেওয়া হ্যাঁ যেকোনো ভাবে ফিরিয়ে নেওয়া হতে পারে যেটা প্রমাণ করে যে না একে রাখতে চাই আর যদি রাখতে না চায় তো তার কাছে যাবে না কিন্তু ইদ্যত পর্যন্ত স্বামীর বাড়িতে থাকার এবং স্বামীর খরচে সেখানে থাকার অধিকার রয়েছে এটি হচ্ছে হক কিন্তু তিন তালাক হয়ে যাওয়ার পরে তিন তালাক হয়ে যাওয়ার পর্যন্ত পর্যন্ত মহিলা থাকতে চায় যদিও আর ফিরিয়ে নিতে পারবে না তবু থাকতে চাইলে থাকতে পারে এই মহিলা বলছেন আমার এখানে থাকাটা নিরাপত্তা এখানে নেই সুতরাং নবী সাল্লা সাল্লাম তাকে অনুমতি দিলেন যে তুমি চলে যেতে পারো এখান থেকে যেই মহিলাকে তালাক দেওয়ার পরে মহিলা স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর ওই স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক নেই অথবা তিন তালাক হয়ে গেছে লালাহা তার জন্য কোন খরচও নেই খরচ পাবে না আর বাসস্থান পাবে না বেসন লা প্রমাণিত আরো বোঝা যায় তার সাথে কোন পুরুষ লোক নেই এবং সেখানে নিরাপত্তা নেই এজাকানা তালা নামিন আহলিল ফাসাদ যদি আশঙ্কা হয় যে কোনো খারাপ চরিত্রের লোক তার বাড়িতে ঢুকে পড়তে পারে অথবা তার আ ইজত হানি হইতে পারে তো এই রকম জায়গায় কোন মহিলার জন্য বসবাস করা যায় অনেকে আজকাল শহরমুখী বর্তমান প্রয়োজন আপনাদের শহরমুখী শহরে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে ভালো পড়া পাওয়া যাচ্ছে ভালো সুযোগ সুযোগ সুবিধা যার ফলে করছি গ্রাম থেকে পয়সা আছে আরো দেশে থাকে অথবা বিদেশে থাকে পয়সা আছে স্ত্রী থেকে শহরে ভাড়া করে রেখে দিল ছোট বাচ্চা না বাল্যক ছেলে অথবা মেয়ে আছে অথবা সাবালিকা মেয়ে আছে শুধু সাবালোক ছেলে নাই সাবালোক ছেলে থাকলে তো অসুবিধা নেই সাবালোক ছেলে আছে তাহলে সেই মা আরাম বনের জন্য নাবালক ছেলেকে সাবালিকা মেয়ে কে শুধু স্ত্রী কে একা একটা বাসা ভাড়া নিয়ে শহরে রেখে চলে আসছে আজকাল নিরাপদ কি নিরাপদ নাই আশেপাশের লোক যদি জানতে পারে যে এই বাড়ির পুরুষ বিদেশে থাকে আর এই বাড়িতে মহিলা একা থাকে তাহলে কত অসৎ লোক রয়েছে অসত লোক রয়েছে অধিকাংশ লোকই ফাঁসে কাল্লা করান বিষয় কিন্তু বিধবা স্বামী এনতেকাল করেছে স্বামী করার পরে তাকে কি করিতে হবে কতদিন চার মাস দশ দিন এই ঈদ্যুতটা কোথায় কাটাতে হবে যেখানে মৃত্যুর খবর পড়ছে স্বামীর বাড়িতে কিন্তু বলছেন ভাষ্যকারী জন্য আজাজ আল আলামা ও তাহল মোতা অনুমতি দিয়েছেন বিধবা মহিলা কি যার স্বামী ইন্তকাল করেছে चले जायसे बसबा करते इज्जत हान भय धन सम्पद क्यों लुटपाट कर संरक्षण करते যেমন কিছুদিন আগে সৌদি এমন ভাড়া বাড়াইল হ্যাঁ দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তো সর্বনিম্ন দশ হাজার তাই না মানে এইরকম পরিস্থিতি সবাই যে দশের জায়গায় পনেরো দিতে পারবে জরুরি নাই মানে ওইরকম হয়তো বিধবা সম্মুখীন হইল সংকটের ভাড়া দিলো বাড়িয়ে চার পাঁচ দশ দিন ওকে বেশি ভাড়া দিয়ে থাকতে হবে না দিনে এত সংকীর্ণতা নেই সেখান থেকে অন্য জায়গায় সুবিধা দেখে বাসা পরিবর্তন করতে পারে এই কথা বলছেন অথবা ভাড়া দিতে পারছেন না স্বামী মারা স্বামী বেঁচে থাকলে আমি ভাড়া দিচ্ছিল এখন এই বিধবা ভাড়া দিতে পারছেন টাকা পয়সা নেই আর মায়ের বাড়িতে থাকলে সেখানে ফিরিতে থাকতে পাবে। পারবে বলছেন যেখানে ওই মহিলার সুবিধা হয় সেখানেই চলে যাবে স্বামীর বাড়ি থেকে বা যেই বাড়িতে হ্যাঁ তার সামের ইনতেকাল এর খবর পৌঁছেছে তারপরে হাদিস হাকিম থেকে বর্ণিত তিনি বলছেন নবী মোহাম্মদ রসুরাহ সাল্লামের সন্নত কে আমাদের উপর অস্পষ্ট করে দিও না মানে যেটি সন্নতির তরিকা সেটি আমাদেরকে জেনে মানার জন্য সুযোগ সুবিধা রাখো আর মানুষের সামনে বিভিন্ন রকমের ফতুয়া দিয়ে সৈন্যদ থেকে দূরে আমাদেরকে সরিয়ে দিও না যেমন আজকাল বিদাতি সমাজ মুসলিমদেরকে জনগণকে বিদাতী মৌলী সাহেবরা সন্নতি তরিকা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে ধর্ম কর্ম বিদাতি ধর্ম অধিকাংশ কাজ গুলি তাদের বেদাতির কাজ সন্ন্য থেকে অনেক নামাজের ক্ষেত্রে সন্ন্যর থেকে দূরে সরে গেছে তারপরে বিভিন্ন জীবনের ক্ষেত্রে আদর্শ থেকে সরে গেছে বিদ্যার্থীদের জীবনে দেখেছেন রোজা রাখে জীবনে কোনো বিদ্যাতিকে পাবেন যে সোমবারে রোজা রাখে নবী সোমবারে করে প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন কিন্তু মিলাদনবী দেখেন বিদাতিদের সব থেকে বড় সবের কাজ বরং এটা ঈদ উল ফির ঈদ উল চাইতে তাদের বড় ঈদ বড় উৎসব তো ধর্ম এমন ভাবে বিকৃত হয়েছে অধিকাংশ বেদাতে মুসলিমদের অধিকাংশ মুসলিমদের মানে সব বেদাতে হয়েছে যে আল্লাহ কোন ধর্মটি নাজল করেছিলেন এবং জনগণের জন্য বুঝাই মুশকিল বুঝাই মুশকিল যে কোনটা ধর্ম কোনটা সত্য আসলে রকম করে দিয়েছে তো বলছেন যে দেখো আমাদের নবী সাল্লা সাল্লামের থেকে আমাদেরকে সরিয়ে দিও না মানে হচ্ছে একাকার করে দেওয়া হ্যাঁ সৌন্নতের সাথে বিদা সন্নতের সাথে মানুষের মন গড়া কথা কে এক করে মিশিয়ে দিয়ে সন্নতকে আমাদের থেকে অস্পষ্ট করে দিয়ে না তারপরে দাসী বিশেষ এক একরকমের দাসির বিধান উল্লেখ করেছেন এই অমুল ওয়ালাদের ইদ্যত হচ্ছে অম্মুল ওয়ালাদ মানে হচ্ছে ছেলে মেয়ে অথবা মেয়ে সন্তান আর ওম মানে হচ্ছে মা ছেলের মা ছেলের মা যে কোন বিশেষ একটি ভাষা আছে মনিবের সাথে সহবাসের মাধ্যমে বাচ্চা হয়ে গেছে এই মহিলাকে কি বলা হয় এই দাসীকে অম্মুল এমন দাসী এমন লন্ডি যে হচ্ছে सन्तान मार मनी सन्तान जन्म दिए विधान रही विधाना गिक्रीना बिक्री रखते मनी इंतकाले सेमनीति स्थीन हो जाए কি হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তার ছেলেরা মেয়েরা অন্যান্য ধন সম্পদে যেমন অনুগ্রহ করেছে বাচ্চা জন্ম দিয়েছ এই মনিভ থেকে তাহলে তুমি মনিবের এনতেকালের সাথে সাথে কি হয়ে যাবে স্বাধীন আজাদ হয়ে যাবে মনিভের সাথে তার সহবাস হয়েছে বাচ্চা ভবিষ্ঠ হয়েছে তারপরে মনিব মালিক মারা গেল স্বাধীন স্বামী যদি মারা যায় তাহলে কতদিন ইদ্যত বললেন চার মাস দশ দিন বৈবাহিক সম্পর্কেরা দিন করবে আস বলছেন এদাতুফিয়ানোহা তার মালিক যদি এনতেকাল করে হ্যাঁ অমুল ওয়ালাদাসী বাচ্চা দিয়েছে মনি থেকে তার যদি অন্যান্য আহমদ রয়েছে আবু ইবনে মাজাই রয়েছে ইমামা হাকিম সহি তবে ইমামা দারা কথিনে বিচ্ছিন্ন মনকাতিয়ে বলেছেন হাদিস টিকে ভাষ্যকর সহি তারপরে হাদিস থেকে বর্ণিত তিনি বলছেন যে নিশ্চয় করোর অর্থ হচ্ছে পবিত্রতা পবিত্রতার পিরিয়ড কি শব্দ এগুলি যারা ফটুয়া দেবেন তাদের কাজে আসবে এমনি জনগণ জেনে থাকলে ভালো তারা অপেক্ষা করবে তালাক হয়েছে চট করে বিয়ে বুঝতে পারবে না পারবে নাকি হ্যাঁ কতদিন অপেক্ষা করবে আল্লাহ বলছেন সালা সাতা করু তিন করু কি বলছেন তিন আপনি কি বললেন তিন মাস বললেন নাকি হ্যাঁ তিন মাস না তিন মাসিক না তিন পবিত্রতা হে আজিন তিন হাইজ এ কথা বলেছেন তালাক এত না অপেক্ষা করবে না নিজেদের ব্যাপারে কতদিন কি এসছে তিন করু এখন এই কাকে বলে হ্যাঁ কাকে হচ্ছে তার মত যে হচ্ছে বরং পবিত্রতার অবস্থার একজন মহিলা মাসে ধরেন ৬ সাত দিন বা দশ দিন মাসিক অবস্থায় থাকে এটা হচ্ছে হাইজ মাসিক পিরিয়ড আর ২০ বাইশ দিন কি থাকে महिला मासिक है तीन पवित्रता कम बसि ठीक ना व्याख्या जेमन तीन मासिक जो তাহলে বিশ বাইশ দিন করে প্রত্যেক মাসে কাটলো তারপরে এক সপ্তাহ আট দিন মাসিক হইল তাহলে এক মাস এক মাস করে কতদিন চলে যাবে তিন মাস তাই না তালাক দিয়েছে পবিত্রতার অবস্থায় তালাক কি অবস্থায় পবিত্রতার অবস্থা ঠিক কিনা কারণ সুন্নতি তালাক হচ্ছে এমন পবিত্রতাই তালাক দিতে হবে যেই পবিত্রতায় স্ত্রীকে স্পর্শ করেনি সহবাস করেনি যাতে করে নিশ্চিত থাকে যে এর পেটে আমার থেকে বাচ্চা ধরেনি জি অন্য পার হলে বিবাহ বসতে পারে যদি মাসিক ধরা যায় তাহলে মোটামুটি তিন মাস হয়ে যাবে ঠিক না তাহলে তিন মাস অপেক্ষা করতে হচ্ছে এই জন্য সব মহিলাদের মাসিক হয়নি নাবালিকা হওয়ার কারণে বিবাহিত কিন্তু নাবালিকা মাসিকই হয়নি অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশের পরে চলে গেছে হ্যাঁ মোটামুটি পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হয়ে গেলে অধিকাংশ মহিলাদের আর মাসিক হয় না মাসিক বন্ধ হয়ে যায় আসা যাদেরকে বলা হয় যারা ছেলে মেয়ে মাসিক আর হয় না এদের ক্ষেত্রে ওই সব মহিলারা যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে আর মাসিক হয় না অথবা ওই মহিলা যাদের মাসিক হয়নি এখনো এদের ইদ্যুত হচ্ছে তিন মাস আল্লাপাক বলেছেন এই ছিল তিন মাস হয়ে যায় তাহলে এমন যে পবিত্রতা পবিত্রতা আসলো দুই তহর হলো দুই পবিত্রতা হইল আর তৃতীয় পবিত্রতা আসতে মাত্রই কি হয়ে গেল এই হয়ে গেল তাহলে মোটামুটি দুই মাসের কিছু বেশি আড়াই মাস হলে কি হয়ে যাবে তিন কর মানে তিন হ্যাজ তিন মাসিক ইদ্যুৎ কাটাবে আর কিছু মজাবে তিন করো মানে তিন পবিত্রতা তিন তোহর ইদ্যুৎ কাটাবে তো আইসার তাল মত হচ্ছে ইনামাল আকরা। করোর অর্থ হচ্ছে আল আতহার পবিত্রতা পবিত্রতার সময়টি এ হাদিস হচ্ছে আইসারজি আল্লাহ তালা এই ব্যাখ্যা যখন নবী সাল ইসলাম স্ত্রী হয় তার ইতিহাদ হওয়ার সম্ভাবনা আছে অথবা সম্ভাবনা আছে নবী ইসলাম থেকে ব্যাখ্যা শুনেছেন আল্লাহ আলাম এটি হচ্ছে ইমাম শাহির রহমতুল্লাহ মত আরো হল রাহা কাল তালাকল আমি কাতান এতদিন তো তালাক পরলেন কয়তালাকটাল কয়তালাক তিন তালাক এক তালাক হচ্ছে রাজি দ্বিতীয় তালাক হচ্ছে রাজি এই জন্য দুইবার মানে দুইবার তালাক নিতে তালাকবে তালাক দিলে ফিরিয়ে নিলে তালাক দুইবার। তারপরে যদি তুমি রাখতে চাও রাখো ফিরিয়ে নিয়ে আর না হলে যদি বলো যে আমি আর রাখবোই না দ্বিতীয়বার ফিরিয়ে নিল পরে বলছেন না আর রাখবো না তো এখন চিন্তা করেই তালাক দাও কারণ তৃতীয় তালাকের পর আর তোমার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিবাহ ওই মহিলার না হবে তারপরে স্বেচ্ছায় ওই স্বামী না ছাড়বে করে চুক্তিতেও বন্ধু মানুষ আর রাখো দু চার দিন যা রাখার রাখো তারপরে তালাক দিয়ে দিও কারণ আমার ছেলে আছে স্ত্রীটা ফিরে আসলে ভালো এইসব চলবে না ইঙ্গিত করাও চলবে না হারাম স্বাধীন মহিলাদের জন্য তিন তালাক এখন দাসী দাসী কয় তালাক দিলে বিচ্ছিন্ন হয় দাসিরও বিয়ে হইতে পারে কিন্তু দাসীর বিয়েরও বিধান আছে দাসী কোন মালিকের তাই না তো মালিক যদি পুরুষ হয় তাহলে সেই ব্যক্তি ইচ্ছা হলে নিজের জন্য রাখবে এবং নিজে সহবাস করবে যেটা যাইজ তার জন্য তার দাসী হওয়ার কারণে আর যদি মনে করে যেন আমার পুরো যেন আমার স্ত্রী আছে আমার আরো দাসী আছে অথবা আমার কয়েক স্ত্রী আছে এইসব দাসী দাসী এর সাথে আমি সহবাস করবে না সে যদি তার উদারতার সাথে আগামী সপ্তাহে স্বাধীন ব্যক্তি দাসীকে বিয়ে করতে পারে কিনা কোরআনকারিমে তফসির আসবে তাউলান এখান থেকে আগামী সপ্তাহে তফসির শুরু হবে এই হুকুম ডি আসবে এই বিধানগুলি আসছে আর ওতে আসবে তাহলে এই বিধানগুলি যারা এখন শুনে নেবেন তাদের জন্য আয়গুলি তফসিল বুঝতে আরো সহজ হবে বিবাহ সাথে দাসির বিবাহের কথা বলছিলাম দাসির যদি বিবাহ দিতে চাই মনির যে এই তার কোন একটা দাসের সাথে গরিব স্বাধীন মানুষ সে স্বাধীন মহিলাকে বিয়ে করতে পারে না তার মতো স্বাধীন পরিবারে বিয়ে করতে পারে না তো এই দাসীটাকে অল্প পয়সাতে বিয়ে দিয়ে অল্প মোহর লাগবে বিয়ে দিয়ে দি কোনো স্বাধীন ছেলের সাথে অথবা দাস ছেলের সাথে বিয়ে দিয়ে দি তো বিয়ে দেওয়া জাযেজ এই ক্ষেত্রে দাসীর অভিভাবক দাসীর স্বজন নেই কারণ তার মনীব আছে মনীব তার ওলি মালিক যে শরীয়ত সম্মত সে হচ্ছে তার ওলি তো ওলি পুরুষ হলে বিবাহ দিয়ে দিবে আচ্ছা মনীব যদি মহিলা হয় মহিলা তো বিয়ে দিতে পারে না তখন বিধান অসুবিধা মহিলা বিয়ে দিতে পারে না কিন্তু মহিলার অনুমতি ক্রমে মহিলার যে নিকট আত্মীয় পুরুষ আছে সেবাহ দিচ্ছে স্বামী ওকেজ হ্যাঁ বেকার স্বামী তার কোন ব্যক্তিগত মতামত নেই সবকিছুই করছে তার স্ত্রী স্ত্রী বিয়ে দিচ্ছে স্ত্রী ছেলে ঠিক করলো স্ত্রী অনুমতি দিল। এর চাইতো দুঃখজনক আর শরীর বিরোধী কাজ হ্যাঁ ঘটনা এরকম স্বামী এসছে হজে স্বামী এসছে হজে আর মেয়ের একটা ভালো প্রস্তাব এসছে না তো উজল মার আতুল মার আতানবাহী একজন মহিলা আর মহিলার বিয়ে দিতে পারে মা হইলে ও বোন হইলে ও যে কেউ হোক না কেন বিয়ে দিতে পারে মহিলার অভিভাবক হবে পুরুষ ব্যক্তি পুরুষ ছাড়া কেউ এবং নিকরবর্তী পুরুষ থাকতে দূরবর্তী পুরুষ আছে না কারণ অনেক সময় এরকম হয়ে থাকে যে বাপ ওই ছেলেটাকে পছন্দ করে না কিন্তু ওর দাদার পছন্দ বড় ভাইয়ের পছন্দ ওর বন্ধু বন্ধুকে বনটা দিতে চায় বাপ রাজি না হ্যাঁ বাপের চোখের নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিল চলবে धिकार पा तो, तो दास विवाह होते हादिसा बोझा दासी जो विवाह होते तलाके प्रयोन पड़ते যার বিবাহ হয় তারই তালাকের প্রয়োজন পড়তে পারে এখন তালাক দাসী কে দিলে কত তালাকে সে বিচ্ছিন্ন হবে। এই হাদিসে রয়েছে। বলছেন হবেছেন আব্দুল্লাহলি কাতান দাসির তালাক হচ্ছে দুই তালাক দুই তালাকে কি হয়ে যাবে হ্যাঁ বিচ্ছিন্ন বায়না হয়ে যাবে কারণ দাসির সবকিছু অর্ধেক অর্ধেক জি विधान सजा शासन महिला दासी महिला दंड विधान पंचाशीन ना निस्मा महसाना आजादी आयत ग বিবাহিতা মহিলার যে দণ্ড বিধান শাস্তি রয়েছে তার অর্ধেক শাস্তি দেওয়া হবে তার অর্ধেক যেটাকে অর্ধেক করা যায় যদি বিভাজন হয় তাহলে যেমন একশো করা যাবে কিন্তু বিবাহিতা বিবাহিতা অর্ধেক করা যাবে যদি স্বাধীন স্বাধীন মহিলা বিবাহিত হয় তাহলে তার শাস্তি যে না করলে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডকে ফিফটি করা যাবে কি ভাগ করা যাবে না করা যাবে না তখন চলবে তালাকের ক্ষেত্রে ওই রকম আমাদের তাঁতিলি কাতান দাসির তালাক হচ্ছে দুই তালাক ও তো হ্যাঁ কয় মাসিক তিন মাস না স্বাধীনের তিন মাসিক ঠিক না তিনকে তো দেড় মাস দেড় করা যাবেন তখন কি করতে হবে দুই হাইজ মাসিক যেটা ইমামী রাহমতুল্লাহ বা অন্যদের মত কারণ তিনি ইদ্যত কি বললেন মাসিক হাইজ শব্দটি বলেছেন ইমাম দারক হাদিস বর্ণনা করেছেন এবং সেটা মারফু বর্ণনা করেছেন তবে তিনি জয়ীবেন ভাষ্যকারের মত হচ্ছে হাদিস দুর্বল এবং মৌকুফ মানে নবী সাল্লামের উক্তি নয় বা মতনা এটি হচ্ছে আবদুল্লাহ হাদিস থেকে জানা গেল যে দাসির হচ্ছে কতদিন দুই মাস জি এটা হচ্ছে বলি ভাষ্যকার বলছেন অমুল ওয়ালাদ ইয়ে দেহা যে দাসীর ছেলে মেয়ে হয়ে গেছে মনিব থেকে তার মনিব তার মালিক ইন্তকার করলে সেই দাসী স্বাধীন হয়ে যাবে ফালা তু তার আগে সে স্বাধীন হবে না স্বাধীন হওয়ার কারণ হয়ে যাবে এখন এই অম্মুলের ঈদ কত দিন এক মাসিক বলেছেন মাসিকের মধ্যে বুঝা যাবে যে তখন এক মাস গেলেই বোঝা যাবে যে এর পেটে আর কোন বাচ্চা ধরে নাই। স্ত্রী নয় আর স্ত্রীদের অন্তর্ভুক্ত যখন নয় তখন একটি মাসিক গেলেই শেষ হয়ে গেল এই মতটি ইমাম সাফি আহমদের মত আর একটি মত হচ্ছে ইমাম আউজাই এবং জাহেরিদের তারা বলছেন যে হাদিস দাসির মডিম মারা গেলে কতদিন তাকে ইদ্যুৎ কাটাইতে হবে আমরবিন আসের বক্তব্য ছিল সেটা ছিল চার মাস দশ দিন তাহলে একটা চার মাস দশ দিনের মত একটা হচ্ছে এক মাসিক চলে গেলেই যথেষ্ট হানাফি মজহাব এই দুই মত থেকে ভিন্ন তারা বলছেন যে অম্ম ও আলাদা হম সালা সাহেব তার ইত হচ্ছে তিন মাসিক তিন মাসিক আল্লাহ আলাম বলছিলাম যে এই মাসালাগুলির সাধারণত এখন প্রয়োজন নাই কিন্তু হাদিসে যেহেতু এসছে সেই জন্য আলোচনা করলাম করছেন বলেছেন কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে যে নিজের পানি অন্যের খেতে নিজের পানি সেচ করবে না যাই চাষাবাদ বোঝানো হয়নি তাহলে কি বোঝানো হয়েছে হ্যাঁ অন্য জিনিস বোঝানো হয়েছে মাসাল্লা তাহলে বুঝেছেন সেটা হচ্ছে যে কোনো আহ সাথে কোনো স্ত্রীর বা মনিবের সাথে যদি সহবাস হয়ে থাকে তাহলে তারপরে বিয়ে করে তার রেহম শূন্য আছে কি নেই এটা নিশ্চিত না হয়ে কি করা যাবে না বিয়ে করা যাবে না বা সহবাস করা যাবে না সহবাস করা যাবে না এটা মশাল্লা কারণ এতে হবে কি দুই স্বামীর হ্যাঁ বীর্য একত্রিত হবে বুড়ো হিকমত রয়েছে আমি একটি গবেষণায় পড়ে দেখলাম সুহান একজন মহিলার সাথে একা দুই পুরুষ যদি হ্যাঁ একই সময় মানে কাছাকাছি সময় মিলিত হয় তাহলে তাতে মারাত্মক ধরনের ব্যাধি সৃষ্টি হয় ওই মহিলাদের হ্যাঁ মারাত্মক ধরনের ব্যাধি সৃষ্টি হয় আরো ওই পুরুষের আর আজকাল এই জেনার কারণে যে এডস এর রোগ হচ্ছে সেটা আরো স্পষ্ট করে দিয়েছে কারণ জেনাকারিনী মহিলা তো আর একজন পুরুষের সাথে সীমিত থাকে না তাই না হয়তো স্বামী আছে স্বামীর চলছে অন্য সাথে চলছে অথবা বিবাহিতা নয় তো কয়েক ছেলের সাথে তার ভাবসা যার ফলে মারাত্মক রোগে আক্রান্ত তো ঠিক ওই রকমই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে যদি একই সময় কাছাকাছি সময়ে দুই বেরিজ একত্রিত হয় সেই জন্য এই হেকমতের কারণে ইদ্যত আল্লাপাকে নির্ধারণ করেছেন আর ইদ্যুত কমপক্ষ তিনটা মাসিক যদি অতিক্রম হয়ে যায় তাহলে আর ওই ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না এই গবেষণাগুলি আল্লাহাকুতের মাধ্যমে দিয়েছেন আমাদেরকে তো বলছেন এই হাদিসে যে কোন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তির জন্য জায়জ নয় যে অন্যের বীর্য আর তারপরে সে মানে অন্যের জমিতে হলো সেটা অন্যের জমিতে সে কি করবে সেচ করবে আর তারপরেই না পার হয়ে বা মাসিক ঋতুর মাধ্যমে স্পষ্ট না হওয়ার পরে সে কি করবে সেচ করবে সেচ করবে হতে পারে পেটে বাচ্চা আছে তাহলে আগের স্বামীর যদি পেটে বাচ্চা থাকে আর তারপরে সহবাস করে তাহলে কি হয়ে গেল দুই বীর্য একত্রিত হলো যেটা নিষেধ করা হয়েছে এরা আরেকটা উদাহরণ দিই আজকাল সতীত অধিকাংশ মহিলাদের মধ্যে নেই হতে পারে যে ব্য বিচার হয়েছে তো ব্যবচার হওয়ার পরে তারপরে বিবাহ বসে গেল আর বিবাহ হওয়ার পরে তার স্বামী তার সাথে মেনন করলো এটা যদি জানা থাকে যে ব্য বিচার হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত মাসিক হওয়ার মাধ্যমে সম্পর্কে নিশ্চিত না হবে জয়ু সম্পর্কে যে গর্ব ধারণ করেন ততক্ষণ পর্যন্ত ভাষ্যকার উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে জেনাকারিনী মহিলা গর্ভধারণ হয়তো করেনি গর্ভধারণ করলে তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত गर्भधारण कर गर्भधधारण करत काटाते मान कतद तीन मासिक ना कि एक मासिक गथेष निश्चित होता है जेना जेना पेटे बच्चा धरें বিবাহের সম্পর্ক ছিল না সেজন্য ফরজ নয় তবে এক মাসিকের মাধ্যমে নিশ্চিত হইতে হবে যে গর্ব ধারণ করেনি ওহম্ম তিন এমামের মত এবং এমাম আহমদ এমাম আহমদ ছাড়া বাকি তিন ইমাম মালিক রহমতুল্লাহ ভিন্ন মত পেশ করেছেন ইমাম মালিক রহমত বলছেন কোন মহিলার দ্বারা যদি কি করতে হবে তিন মাসিক আর তারপরেই কি করবে সহবাস করতে পারবেন না ওস্তা বিক আল ফেরাস এখন আছে এমন মাস যে মাস প্রয়োজন আপনাদের বিদেশে আজকাল অধিকাংশ লোকেরা রুজি রোজগার করে ঠিক না দেশ মুখী আজকাল স্বামী গিয়েছে তারপর নিখোঁজ হয়ে গেছে যার স্বামী নিখোঁজ হয়ে গেছে সেই মহিলা কতদিন যোগাযোগ না চিঠি পত্র বেঁচে আছে কিনা তাও জানে না মারা গেছে কোন খবর না কতদিন অপেক্ষা করবে চার বছর ইখতলাপ রয়েছে রয়েছে এখন এই হাদিস নিয়ে আলোচনা করি উমার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন ফি ইম রাতিল হারিয়ে যাওয়া নিখোজ ব্যক্তি মফকুদ নিখোজ নিখোজ ব্যক্তির স্ত্রীর তিনি তারা বছর মহিলা অপেক্ষা করবে চার বছর নিখোজ হয়ে আছে চার বছর অপেক্ষা করবে চার বছর পরে তাকে মৃত বলে ঘোষণা করা হবে মৃত ঘোষণা করলে হ্যাঁ যদি স্বামী মারা যায় তাহলে তার পরে কি রয়েছে ইদ্যত রয়েছে ইদ্যত হচ্ছে চার মাস দশ দিন বেধবার এই চার মাস দশ দিন তারপরে কাটাবে তারপরে অন্য জায়গায় একজন বড় শিক্ষিত লোক হ্যান্লাহ আজকে থেকে আশি বছর একশো বছর আগে এত অভাব ছিল একশো যেতেন আশি বছর গেছে এই আরব উপদ্বীপ থেকে কোথায় রুজি রোজগার খোঁজে চলে গেছে নিখোজ হয়ে গেছে পাঁচ বছর খোঁজ নেই মহিলা চার বছর অপেক্ষা করার পর আর চার মাস দশ দিন তারপরে অন্য সাথে আমার দাদির অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে তারপরে ঘুরতে ঘুরতে চলে এসেছে বলছেন তিনি যে চার বছর অপেক্ষা করবে মহিলা সোম্মা তা আর তা শরীর তারপর ইদ্যত কাটাবে চার মাস দশ দিন এমাম মালিক সাফি এই দৃষ্টি বর্ণনা করেছেন দৃষ্টি মৌকুফ অর্থাৎ উমার রাজিয়া আল্লাহ ব্যক্তিগত উক্তি ওনার এবং নবীর সাথে থেকে এই হুকুমটি জেনেছেন কিন্তু নবীর সাথে কথাটিকে সম্পৃক্ত করেনি রেফারেন্স দানি যে নবী সালাম থেকে শুনেছি বা জেনেছি বলেছেন এই কথা বলেননি সুতরাং সেটাও শক্তিশালী যদি সরাসরি মারফু হাদিস রাসুল্লাহ না পাওয়া যায় তাহলে এবং যদি ধরে নেওয়া যায় না তারা কোরআনে বাহাদিস করেছেন তো তারা সবচাইতে বড় মুস্তাহে যদি ইজতিহাদ করে ফটুয়া দিয়ে থাকেন বহু মাসা হ্যাঁ কোরআনে ঘেজে আর তারপরে মানুষ মাত্র ভুল হইতে পারে কেউ ভুলের ঊর্ধ্বে নয় তাহলে এই অধিকারটি তাদের চাইতে বেশি সাহাবাই কেরামদের ছিল জি যারা বিশেষ করে এছাড়াও আর একটি হাদিস মর্মে দেখা যাক আর তারপরে মাসাইদগুলি আলোচনা করবো মহিরা বিন সোভার থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল বলেছেন নিখোজ ব্যক্তির স্ত্রী তার ওই স্ত্রী থাকবে বায়ান যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর কাছে মহিলার কাছে কোন যতক্ষণ খোঁজ খবর না আসবে এম আর বর্ণনা করেছেন বেসনাদিন তাইফিন কিন্তু তার সনদ হচ্ছে দুর্বল এই হাদিসটি যদি সহি হতো তাহলে প্রথম কথা হাদিসটি হচ্ছে দুর্বল সুতরাং হবে না যদি ঠিক আছে চার বছর অপেক্ষার কথা তার থেকে এটি বিপরীত হয়ে যাচ্ছে তাই না অপেক্ষ করতে থাকবে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো খবর না আসবে তার নিখোঁজ কোনো খবর পাওয়া যায় না তারা অপেক্ষা করতে থাকবে বোঝা যায় মাসালা তার বিপরীত দিকে চলে যেত যদি সহিদ হইত কিন্তু হাদিস হচ্ছে আল হাদিসটি কে জর্ণনা করেছেন ইমাম বাই হাকি হাদিসটি কে বর্ণনা করেছেন তাও জয়ীফ ইমাম আবু হাত হাকি অনেক ওলামার এই হাদিসটিকে জয়ীফ বলেছেন আর জৈফ দুর্বল হওয়ার কারণে গবেষক আলামারা এই হাদিসের এর উপর আমল করেন নাই অর্থাৎ কোন মহিলাকে বলতে চাননি যে তুমি যতদিন খবর না পাচ্ছ অপেক্ষা করেই থাকো থাকো এই মাস আল্লাহ একটি বিস্তারিত আলোচনা করা যাক বলছেন ভাষ্যকার পুরুষ যদি নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী থেকে আলা আসার তার কোন খোঁজ খবর পাওয়া যায় না কারোর মাধ্যমে যদি খোঁজ খবর আছে অমুক দেশে আছে তাহলে তো আছে কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ফাকুলা এলাকিস দুই ভাগে বিভক্ত করেছেন এই অবস্থাটিকে দুই ভাগ বিভক্ত করেছেন আচ্ছা তার আগে সম্পর্কে খোঁজ খবর খবর এই ক্ষেত্রে স্ত্রী করণীয় কি যদি চাই তাহলে আদালতের আশ্রয় নেবে আর তারপরে খোলা নেবে খোলাতে আর যদি হাজির না হয় তাহলে কি করবেন তিনি ঘোষণা করে দিবেন বিবাহ বিচ্ছেদের ফাঁস খেলে খাবার খোলার ঘোষণা করে দিবেন কারণ সে তার ফরজ দায়িত্ব পালন করছে না ভরণ পোষণ ফরজ হ্যাঁ সাথে সহবাস তার উপর ফরজ তার কাছে থাকা ফরজ কোন খোঁজ খবর নিচ্ছে না এই ক্ষেত্রে মহিলা তার স্বামী বেচে আছে কিন্তু নিখোঁজ ব্যক্তি এবং তার কোন খোঁজ খবরও পাওয়া যায় না যে বেচে আছে কি না এই অবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি অবস্থা হচ্ছে নিখোঁজ কিন্তু তার সম্পর্কে অধিক সম্ভাবনা যে সে সে আছে। কারণ অথবা ভ্রমণে গিয়েছিল অথবা কোন জায়গায় লেখাপড়া করার জন্য গিয়েছিল লেখাপড়া করার জন্য গিয়েছিল সাধারণত এরকম ক্ষেত্রে মানুষ বেঁচে থাকতে পারে এমন জায়গায় যায়নি যেখানে একদল তাদের মধ্যে ফতুয়া ভাষ্যকার উল্লেখ করছেন যে নব্বই বছর অপেক্ষা করবে নব্বই বছর অপেক্ষা করবে আপনার আশ্চর্য হয়ে গেলেন না আরো আশ্চর্য ফতুয়া বলছি। নব্বই বছর কেন অপেক্ষা করবে বলছে যে সাধারণত আজকালকার মানুষ মানে আজকে থেকে বারোশো তেরোশো বছর আগেরাম যখন মতামত পেশ করছেন বারোশো বছর আগের ধরেন তেরোশো বছর আগের লোকেরা মোটামুটি নব্বই থেকে একশো বছর বাঁচত হ্যাঁ আজকে যারা মোটামুটি ভালো আয়ু পায় তারা নব্বই থেকে একশো বছর বাঁচতে পারে তো নব্বই বছর অপেক্ষা করবে তার জন্ম থেকে ওর স্বামীর জন্ম থেকে শুরু করে নব্বই বছর অপেক্ষা করবে বুঝে গেছে এটা হচ্ছে একটি মত আর আস এর চাইতে বেশি একটা মত বলি জি হ্যাঁ জীবন অপেক্ষা করতে হবে অপেক্ষা করবে এগুলি হচ্ছে অলমত মত মাত্র কারণ তারা বলছে আসলে হচ্ছে যে বিবাহ বহাল আছে বিবাহ বন্ধন আর স্বামী বেঁচে আছে আছে যখন বন্ধনে আছে তুই কি করে অবস্থায় নিবে খোঁজ বজায় বেঁচে আছে না মারা গেছে বলছে অপেক্ষা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হবে তাহলে সেটা নব্বই রে বেশি তো হইতে পারে কোনো খবর পাই না মতের তা নিশ্চিত হইতে পারছে না বেঁচে থাকতে পারে ই করতে থাকবে এটি হচ্ছে আবু হানিফা আর দুই সাথী মানে গবেষকাল মহাকিখিনা বলছে এল আনাল মফতায় আল্লাহ মজুদ বলছেন নিখোঁজ ব্যক্তি সম্পর্কে অপেক্ষা করবে আর অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোটামুটি তার ধারণাটা এই রকম বেশি না হয়ে যায় যে সে নেই আসলে আর নেই। সেটা বছর আর অন্য কোন এই রকমের সময় নির্ধারিত নেই কারণ সময় নির্ধারণ করার কোনো দলিল কোরআন মহাদিস নেই শরীয়তের বিধান হচ্ছে যে মাতা তাজদার রসুল এলিন যখন নিশ্চিত হতে পারছি তখন সম্ভাবনার উপর আমল করব যে এই লোকের বেঁচে থাকার সম্ভাবনা আছে না নেই দ্বিতীয় অবস্থা দুটি অবস্থা বললো যে প্রথম অবস্থা ছিল যে এমন সফর গেছে যে সফরে কোনো ঝুঁকি ছিল না যে সম্ভাবনা বেশি যে সে ধ্বংস হয়ে গেছে মারা গেছে যেমন কামান রাখে বা ফি পানি জাহাজে উঠেছিল আর তারপর থেকে কোনো খোঁজ খবর নেই তার সম্ভাবনা কি খবর সুতরাং খবর পাওয়া যাচ্ছে কত নাম্বার ফ্লাইট ধ্বংস হয়েছে খবর পাওয়া যাচ্ছে তাহলে তো নিশ্চিত হওয়া যাচ্ছে মোটামুটি এইরকম মেলা উদাহরণ হতে পারে কয়েক বছর আগের ঘটনা বলছি আমাদের মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া ঢাকায় রয়েছে আল্লাহ লিখেছিল লিখতো ছাত্র জীবন থেকে আর শেষ বছরে ছিল কি হয়তো ফারেক হয়ে গেছিল না ঠিক মনে নেই বন্যার সময় বাড়ি মাদারীপুর যেদিকে যেতে আপনারা বেশি বলবেন নদী নালা বেশি তো ঢাকা থেকে বন্যার সময় বোটে চেপেছেন চাপার পরে কিছুক্ষণ পরে বোট ডুবে গেছে তিনজন ছিল কে কোথায় ভেসে গেছে কোনো খবর নেই ভেসে গিয়ে বাঁচার সম্ভাবনা কম মরে যাওয়ার সম্ভাবনাই বেশি এই রকম যদি হয় এই ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে মরে যাওয়ার সম্ভাবনাই রাখে বাফিন আনো জাহাজে চেপেছিল ফাগারিয়া জাহাজটি ডুবে গেছে ফানাজা বাদর কবে কিছু যাত্রী তো বেঁচে গেছে আর কিছু যাত্রী নিখোজ হয়ে আছে যারা নিখোজ হয়ে আছে সফর করতে গিয়ে হতে পারে মারা গেছে মরুভূমি জানেন আর রোবল খালি আরবিতে বলা হয় আর রবল খালি খালি মানে হচ্ছে শূন্য আর রব মানে হচ্ছে চতুর্থ অংশ এক চতুর্থ অংশ কোথায় আছে এটা ইংরেজিতে বলা হয় এম টি কোয়ার্টার সেখান থেকে আপনি আল্লাহ হয়ে আপনি কাতারের বর্ডার চলে যান তার কাতার বর্ডার থেকে সালওয়া থেকে এগিয়ে চলে যান আপনি কোন দিকে আরব আমিরাতের দিকে বাথা মাল্লা গেছেন নাকি ওই দিকে যারা গেছে বাথার দিকে এই দিকটাই এত বালি রয়েছে এত বালি রয়েছে যে অনেক সময় মরুভূমিতে পুরনো যুগে বালি উড়ে এসে মানুষকে উঠ শহরেকে নিত যখন উঠে পিঠে সরবরা এত বালি আর এত বালি উড়ে এসছে যে রাস্তা বন্ধ হয়ে সেখানে তারা মারা গেছে মারা গেছে মৃতদেহ পেয়েছেন অথবা এমন পিপাসা লেগেছে যে পানির ব্যবস্থা নেই পিপাসিত হয়ে মারা গেছে হতে পারে না পারে না এইরকম জায়গায় সফরে গিয়েছিল বাড়তে গিয়েছিল বেঁচে থাকার সম্ভাবনা কম মরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলছে যেদিন থেকে নিখোঁজ হয়েছে ওই দিন থেকে चार बचर अपेक्षा कर स्त्री अपेक्षा कर शक्ति दलिल नहीं मतटी कार वर्णित उमार फतुआ চার বছর অপেক্ষা তাহলে কি করতে হবে বলছেন ফাহু আমরণতালিফি ইফিল আজমেনা যুগ জামানার খেয়াল রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা কেমন রয়েছে তারপরে মিডিয়াতে প্রচার মাধ্যমে কি খবরগুলি পাওয়া যাচ্ছে তারপরে নিখোঁজ ব্যক্তির অবস্থাদের দিকে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে বলছেন যে যিনি মুসলিম দেশের শাসক হবেন বা শাসকের ইস্তালাবি শিক্ষী জজ হবেন তার ইজতেহাদে ছেড়ে দিতে হবে সে যদি বলে যে না এর স্বামী বেঁচে নেই ধরে নিতে হবে তাহলে ঠিক আছে তার ইজতেহার সেটা শাসকের ইস্তেহার আর যদি বলে না এখন বেঁচে থাকার সম্ভাবনা আছে রাজি আল্লাহিত কালা রসুল ইম্রাহিন क्ति बेगाना महिलाएं मान एक संगे नीछ एक, एक, एक, एक शुद्ध महिला बेगाना पुरुष अतिथि रूमे थोड़ा जहिज ना जान ना काटाय তাহলে ফিতন সম্ভাবনা কম কিন্তু রাতে রাতের অন্ধকারে ফিতনার সম্ভাবনা বেশি জি সুতরাং কি বলছেন যে কোন পুরুষ ব্যক্তি বেগানা পুরুষ কোন বেগানা মহিলার কাছে মানে বাড়িতে যেন রাত অতিক্রম না করে নাকেহান তবে যদি সে ওই মহিলাকে বিবাহ করে থাকে অর্থাৎ তার স্ত্রী হয় ঠিক কাছে নির্জনে থাকবে আউজা অথবা যদি মাহারাম হয় অথবা যদি কি হয় মাহারাম হয় মানে এমন পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিবাহ আরাম হোটেলে অনেক সময় বিদেশে গিয়ে হোটেল নিতে হয় হোটেল নিতে গিয়ে একজন মহিলা আছে আর একজন পুরুষ হ্যাঁ চিন্তা করলো যে দুইজন আলাদা আলাদা আমরা দুটো রুম যদি আলাদা আলাদা নি তাহলে খরচ একটু বেশি পড়ে যাচ্ছে একই একটাই রুম নিলাম আর রুম নেওয়ার পরে তারা ব্যবচার খেয়ে থাকলো কিন্তু একই রুমে থাকলো জায়েজ না না। কোন ব্যাপার মনে করেন গেছে অনেক নার্স গুলো সিস্টার গুলো বা ডাক্তার গুলো যাদের স্বামী টামি নেই ওমরাতে যাই কিন্তু এরা সাধারণত এমনি যাই না দলবদ্ধ হয়ে কয়েকজন মহিলা যাচ্ছে অথবা একটা চলে গেছে যেভাবে যাওয়ার পরে পুরুষরা হোটেল নেছে ওর মধ্যে একজন পুরুষ আর মহিলা হোটেল নিল যদিও তারা ভালো থাকে যদিও আল্লাহর ভাই থাকে শরীয়তের বিধানে এইরকম নির্যানতা যায় নাই মুসলিম। এই হাদিস নির্জনতা অবলম্বনের মাস আলাদা কোন পুরুষ ব্যক্তি বেগানা পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে বে ইমর কোন বেগানা মহিলার সাথে ইল্লাহার তবে যদি মাহরাম হয় যার সাথে স্থায়ী ভাবে বিবাহ হারাম তার সাথে নির্জনতা অবলম্বন করতে পারে রাত্রি যাপন করতে পারে একই রুমে মা ছেলে থাকতে পারে ঠিকানা মুক্ত থাকতে হবে যাতে করে ইমান আবার দুর্বল না হয় হ্যাঁ ভাই বোন থাকতে পারে ভাই বোন একই রুমে মাহরাম থাকতে পারে এইরকমই বাপ মেয়ে থাকতে পারে এইরকম যে কোনো সম্পর্ক নেন মাহরাম এক কথাই যার সাথে অবলম্বনও জায়গ আছে আর রাত যাপন করাও জায়জ রয়েছে নির্জনতা নির্জনতার বিষয়টি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে আজকাল একটা গাড়িতে যারা ওই আপনার এখানে করে কি বলে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছায় আরবি বলবেন্ট করেছে ওকে স্কুলে পৌঁছায় খোবার পৌঁছায় এখান থেকে জোবাইল পৌঁছায় জি হ্যা যখন এক গাড়িতে একজন চালক আর তার সাথে একজন মহিলা বসলো নির্জনতা হচ্ছে না হচ্ছে না নির্জনতা হচ্ছে অবশ্যই হচ্ছে তখন আর নির্জনতা খালুয়া যেটা বলার নির্জনতা আর নেই তাহলে এখানে ফিতনা থেকে অনেকটাই মুক্ত কারণ তিনজন মহিলার সামনে আহ কোনো কিছু হবে এই সম্ভাবনাটা কম পুরুষের সাথে এর বিপরীতে যদি হয় কয়েকজন পুরুষ আর একজন মহিলা শুধু একটা গাড়িতে চেপেছে আর একজন মহিলা আছে কিন্তু কি আছে ফিতনার আশঙ্কা বেশি আছে কিনা কয়েকজন মহিলাতে একজন পুরুষ থাকে তো ফিতনার আশঙ্কা কম কিন্তু একজন মহিলা আর কয়েকজন পুরুষ যদি থাকে তাহলে ফিতনার আশঙ্কা বেশি বাড়িতে হোক আ অথবা কোন জায়গায় খোলা মাঠে দূরে মরভূমিতে হোক সেখানে কেন নির্জনতা জাহজ নয় বেগানা মহিলার সাথে শ্বশুর বাড়িতে যখন জামাইরা যায় তখন শালিদের সাথে নির্জন বৈশাখ গল্প করে দেখো কাকার ধারণ করে আছে বরং এইসব শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে গল্প করে না কার সাথে গল্প করছে এসছে দু চার ঘন্টা যেন একটু সাথে গল্প করি নির্জন বৈশাখ বৈশে জি হ্যাঁ চোখে দেখেছি এগুলো এগুলি আমাদের মুসলিম সমাজ দুজন বসে গল্প হয়তো দরজা একটু খোলা আছে অথবা দরজা বন্ধ আছে কথা বলতে হবে আল্লাপা কোরআন এখানে বলছেন যদি বেগানা মহিলাদের থেকে হে পুরুষরা তোমাদেরকে কোনো কিছু চাইতে হয় একটা মাল সামান কিছু লাগবে অমুক জিনিসটা দেন হ্যাঁ বা এই বাজার করে নিয়ে নেন হ্যাঁ ड्राइर ड्राइर बजार चाजार भूक गेटे पर्दार आड़ कथा प्रयजन पर्दार आड़ाल माल सामान देव्लाके मर्मे हादी भाष्यकार महिला निर्जनता अवलम्बन कर निर्जनत हराम রাতে হোক এই মর্মে আরো হাদিস রয়েছে বেশ কিছু তার মধ্যে আরেকটি হাদিস রয়েছে মা খালা রাজিন কোন বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে যদি নির্জনে বসে দুইজন যদি এইরকম হয় তাহলে তৃতীয় কি হয়ত দুইজনের অন্তরে দিতে তার মহিলা জাতি দুর্বল মহিলা জাতি অন্তরের দিক থেকে আমার মানসিকতার দিক থেকে দুর্বল তাদের তবি বলছে ভাষ্যকার লাশ কাফি খতুরাতে হাজাল আমার এই বিষয়টি মারাত্মক বিষয় এই নির্জনতা বলম। এই জন্য জিজ্ঞাসা করা হয় যে দেবর স্বামীর বাড়িতে থাকি আর দেবর তো নিজের ভাইয়ের বাড়ি আলাদা আলাদা থাকি কিন্তু ভাইয়ের বাড়ির একটা দাবি আছে আমার নিজের ভাইয়ের বাড়ি আর তুই ভাইয়ের স্ত্রী কে ভাবি কে তুমি তো কয়দিন আর এই আমার ভাইয়ের বাড়ি ঢুকে পড়লো বাড়িতে অথচ ভাই নাই বাড়িতে না যাইজ নাই সামান্য ত্রুটি করে যে বাঁচলাম বাঁচলাম না গেলাম গেলাম এরকম করে কেউ গাড়ি খুব স্পিড আসছে দেখতে পাচ্ছেন স্পিড আসছে আপনি রোড ক্রস করছেন যদি আমি এইরকম দ্রুত রোড পার হই তাহলে এই গাড়ি থেকে বাঁচতে পারবো আর না হলে যতটা গায়ে শক্তি আছে তখন যেকোনো ভাবে বাঁচার চেষ্টা করে মানুষ কেউ মরতে চায় না ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক হ্যাঁ ভালো মানুষ মমিন বান্দা হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি মরণের সুযোগ সুবিধা আসে তারপরেও ইসলাম বলেন তুমি মরার চেষ্টা করো মার জেহাদ মরার চেষ্টা করেন মারার চেষ্টা করো তারপরে আল্লাহ পাকেন কিন্তু আর তোকে মারলাম না আমি নিজে মরে শহীদ হবো না এটা ইসলাম শিখাইনি এটা এটা ইসলাম শিখাইনি যুদ্ধের পরিস্থিতি জেহাদের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এইরকম হাদিস রয়েছে লাতা মান্না লেখা র মুখোমুখি হও এইরকমের কখনো আকাঙ্ক্ষা করিও না আমি চাই শত্রুর মুখোমুখি হইতে আমি চাই লড়াই করতে এটা কখনো আকাঙ্ক্ষা করিও না নিষেধ করি শোনা কিন্তু যদি পরিস্থিতি এমন কর বাধ্য করেছে যে এখন যেহাদ করতেই হবে লড়াই করতে হবে ফাইজ আলাকি তোম যখন মুখোমুখি হয়ে গেছে আর উপায় নেই করতেই হবে লড়াই ফাঁসবতু তখন অটল থাকপা হবে না এটা হচ্ছে মর্দে মুজাহেদের বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা করবো না যে কারো সাথে লড়াই হোক কিন্তু যদি লড়াই করতে হয় তাহলে হলে আর কথা যদি কাফেরকে মারতে পারেন যে কাফের হার্বি কাফের যুদ্ধের ঘোষণা করেছে আপনার বিরুদ্ধে তাকে মারতে পারলে আপনি হচ্ছেন গাজী যো মেরে ফিরে আসতে পারলে আর যদি মারেন মানে নিজেই যদি মারা যান তাহলে মর্যাদা পেলেন বলছেন ভাস্যকার আরো যে বেগানা পুরুষ যতই নেক ব্যক্তি হোক না কেন যতই আল্লাহ অলিউল মানুষ আলমে দিন হ্যাঁ পরেজগার মানুষ খুব তাহার তাই বলে কি একটা মহিলা ফতুয়া জিজ্ঞেস করতে এসছে হ্যাঁ মাসলা মাসাল জানতে এসছে তো নির্জনে ফতুয়া দেবে নাকি না নির্জনে ফতোয়া দেওয়া যাবে না লোকজনের সামনে ফটো দিবে ঠিক আছে মহিলা এসে জিজ্ঞেস করতে পারে এখানে কিন্তু লোকজনের সামনে লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর কি কথা হচ্ছে তাও মোটামুটি অনুধাবন করতে পারছে এইরকম জায়গাতে ফটো দিতে হবে বা কথা বলতে হবে কিন্তু একা নির্জনে একটি কক্ষে একজন বেগানা পুরুষ একজন মহিলার সাথে একত্রিত হবে এটা জায়জ নয় যদিও দিনী স্বার্থে হোক না কেন যদিও দিনই উদ্দেশ্য হোক না কেন আজকাল কিছু ভাইরা दिन दावती क्या कर दावती क्या महिला चैटिंग सम्पर्क हमारे सम्पर्क हार मत मिले विम विरो যদি ভাই রাজি না হয় তবুও করে ফেললাম কোন রকম করে তখন হানফি মজাহের হয়ে গেলাম বিনাবলিতে চরিত্র আপনি দিনের দাওয়াত করছেন কোথায় আল্লাহ সন্তুষ্টের জন্য পরকালে মুক্তির জন্য আপনার নেকের ব্যালেন্স বাড়াইবার জন্য কোরআনের তালিম দেওয়ার দোহাই দিয়ে মহিলাদেরকে কত দরদী মহিলাদের যুবতী অবিবাহিত আমরা কি কোরআন পড়াইতে পারবো না মহিলাদেরকে এখানে ইসলামিক সেন্টারে আইনও তো বইতে হচ্ছে আমাদের কাছে যে কয়েকজন মহিলাকে সামনে রেখে কোরআন শিখালাম কিন্তু আমরা করি না কেন মহিলাদের জন্য খাস বৈঠক কি করতে পারবো না যে শুধু একদিন অমুকবারে শুধু মহিলা জমা হবে এবং তাদেরকে আমরা দিনের কথা শোনাব দিন শিখাবোলা সবসময় দিন শিখতে পারছে আমাদের জন্য একটা দিন ধর্য আমরা কিছু শিখি যদি মুক্ত হয় কিন্তু আজকাল ফিতনার যুগ আর ইন্টারনেট বড় ফিতনার যুগ ফেসবুক আপনাদের বড়ো ফিতনার যুগ হ্যাঁ টুইটার বড় ফেতনার যুগ হ্যাঁ হ্যাঁ খুব দিন দরদি হয়ে আর নারী দরদি হয়ে মুসলিম ভাই বোন দরদি হয়ে মহিলাদেরকে শুরু করলেন শৈতান তখন ওখানে ঢুকে গেল হ্যাঁ ঢুকে গিয়ে কোরআন আর কি শিখাবেন কোরআনও শিখা হচ্ছে আর তার সাথে সাথে প্রেমও করা হচ্ছে আমরা ছোটকালে এই প্রবাদটা মুখস্থ করেছিলাম হাটে গিয়ে কলাও বিক্রি করা হচ্ছে আর হিন্দুদের মেলাও দেখা হচ্ছে কলাও বিক্রি করা হচ্ছে নিয়ে গেছে বাড়িতে কলা বিক্রি করতে কলাও বিক্রি করা হচ্ছে আর কি হচ্ছে মেলাও দেখা হচ্ছে অনেক ভাইদের সতর্ক করছে সাবধান করছি ওই সব লোকদেরকে আল্লাহকে ভয় করুক তারা এবং তাদের গুমরাহি থেকে ফিরে আসুক আর ওই রকমই তাদের আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য ছোঁয়া না লাগে এইরকম চরিত্র আপনাদের না হয় না হলে আখেরা তো বরবাদ হয়ে যাবে দিনের খেদমত করে দুনিয়ার গরজ করবে আর তাও জায়েজ গরজ নয় অবৈধ হারাম গরজ মারাত্মক বিষয় এটা গরজ হয় আমি একটা বৈধ গরজ আমি কিছু পয়সা ইনকাম করব পয়সা ইনকাম করা তো করবো এই শর্তে যে পয়সা আসুক এটাই যদি জায়জ না হয় সরিয়েতে তাহলে একটা মহিলাকে আপনি কোরআন শিখাতে যাবেন আপনি তাকে আরবি শিখাতে যাবেন তাকে ইসলামের মাসালামশাইল শিখাতে যাবেন মহিলাদের জন্য আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আজকাল সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে যাওয়ার পরে তার স্বামী স্ত্রীতে মিল হয় স্ত্রী কেনে বাংলাদেশে সফরে গেছে স্বামী স্ত্রী গিয়ে মাসলা জিজ্ঞেস করতে গেছে একজন আধা মৌলী হ্যাঁ সৌদি আরবে ছিল নাম বললে নাম না সংসারকে চালাতে পারবে না ভাঙন ধরবে তালাক হয়ে যাবে তখন ওই ভাই বলছে আমেরিকার ভাই যে শেখ আমি বসে ওকে জিজ্ঞেস করছি যে সহিদার আলেম অথবা আর আমার স্ত্রীর দিকে একটু চোখের ইশারা করছে তুমি তালাক নিয়ে না আমি ওর চোখটা দেখে নিচ্ছি ওর যে বাঁকা চোখে সে আমার স্ত্রী ইঙ্গিত করছে যে তুমি তালাক নিয়ে নাও ওটা আমি অনধমন করতে পেরেছি বুঝতে পেরেছি সেটাকে কি বলে আচল ধরে স্ত্রীর আচল ধরে যাতে করে আমেরিকান হইতে পারে আবুজবিল্লা মুফতি সাহেব কাজ করে সত্য ঘটনা আমি সেই সময় রাস্তায় গাড়ি চালাচ্ছি অথবা একটা হাসপাতালের কাছে গিয়ে থেমেছি ওই সময় টেলিফোন করেছে বাইকের চিনি তখন ওর টেলিফোনটা উঠাইলাম সত্য ঘটনা কত লোক যে ইসলামের খেদমতের নামে নারীদের হচ্ছে আজকাল ইন্টারনেটের যুগে আল্লাহ আপনাদের সকলের হেফাজত করে তাই বলছেন ভাষ্যকার যে কোন পুরুষ ব্যক্তি ওইন কানা সান যদিও নেক ব্যক্তি হোক না কেন ফাহুয়া বিমার আতিল আজনবিল না से निर्जनता अवलम्बन करेगाना महिला से फितार मुखोमुखी फितनार मुखो फितना सम्भवना बताम्बन कर इंटरनेट शार बस एट निर्जनता नई बर दस हजार माइल दूर थे निर्जनता हे अपनी अपन रूम बंद कर बस आई महिलाओ से अनलैन আর তারপরে সেও নির্জনে কথা বলছে কথা বলছেন যে কোনো কথা হতে পারে কি পারে না প্রবেশ করতে পারে কি পারে না এই মারাত্মক যখন এম টিতে বক্তব্য করতে যেতাম তখন একদিন এসে বলছে যদি উর্দু ভাষী কিন্তু ফতুয়া জিজ্ঞেস করতে এসেছে আমাকে বাংলা আলোচনা চলা আলোচনা শেষে বলছে শেখ আমি অস্ট্রেলিয়া বিয়ে করবো অস্ট্রেলিয়া বিয়ে করব এক মহিলাকে হ্যাঁ আমার স্ত্রী আছে কোথায় ইনসাফ করবে সুবিচার করবে যার ফলে আমি আহ বলছি যে আপনি কি উদ্দেশ্যে বিয়ে করবেন বলছে আমার স্ত্রী ভালো না আমার স্ত্রী ভালো না ছেলে মেয়ে আছে বলছে আমার স্ত্রী ভালো না আমি বললাম যে একটা মহিলা মুসলিম পরিবেশে মুসলিম সমাজে বাস করে জন্মসূত্রে সে মুসলিম তার বাপ মা মুসলিম ভাই বোন মুসলিম সেই পরিবারে জন্ম নিয়ে বড় হয়েছে না আর এক আপনার সাথে যেখানে শতকরা কতজন প্রায় সাতানব্বই আঠানব্বই জন শতকরা জন অথবা তিনজন পার্সেন্টেজ মুসলিমদের হয়তো দুই অথবা তিন এইরকম আছে অস্ট্রেলিয়া এরকম কাছাকাছি আরকি তিন চারের মধ্যে তো সেখানে বড় হয়েছে এবং সেই মহিলা ধর্মের দিক থেকে খ্রিস্টান সে সতীত্ব বলে কিছু জানে না হালাল হারাম বলে কিছু জানে না তার বাপ মাও জানে না তার পরিবার কেউ জানে না হালাল হারাম বৈধ অবৈধ অবাধ মেলামেশা সে এর এর উপর সাবালিকা হয়েছে সেই মহিলাকে বিয়ে করবেন আপনি সে সতী হয়ে গেল সে সতী হয়ে গেল আর আপনার স্ত্রী মুসলিম বাড়িতে জন্ম নিয়ে সতী থাকতে পারলো না অসতী হয়ে গেল আশ্চর্য কথা কিভাবে আপনার যোগাযোগ হইলো বলছে সেটাকে তালাক তাও রাখবে না যদি দুটো একবার ইনসাফ করে বলতো তবু তো বলতাম যে ঠিক আছে করো কিন্তু বলছেন না না আমার এই স্ত্রীকে তালাক দিয়ে দেবো কারণ সে ভালো না দেখছেন প্রেম মানুষকে কোথায় পৌঁছে দেয় তো নির্জনতা আজকাল ইন্টারনেটে দূরে থেকে হচ্ছে যেটা বড় ফিতনার কারণ বা এগুয়া উসায় গামনা করার সুযোগ পায় ওয়াসা ওস ন আর মানুষের মনে ওস আসা দিতে থাকে আর মন্দ কাজের জন্য পরিচিত করতে থাকে সেই জন্য শরীয়তে এই হেকমতপূর্ণ বিধান রচনা করা হয়েছে আল্লাপের পক্ষ থেকে যে নির্জনতা অবলম্বন করবে না কোন মহিলার সাথে দুঃখ করে শেখ বলছেন যে আজকাল মহিলারা বা পুরুষরা এমন দিনের ক্ষেত্রে উদাসীন হয়েছে যে স্বামী অথবা মেয়ের বাপ তারা লাগামহীন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে স্বামী স্ত্রীকে লাগামহীন ছেড়ে দিয়েছে মেয়ের বাপ সাবালিকে মেয়েকে লাগামহীন ছেড়ে দিয়েছে কি করে এরা বলছেন যে হাউস ড্রাইভারের সাথে এরা ঘুরে বেড়াই রাস্তায় মলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এই রকমই কাজের ছেলেদের সাথে ঘুরে বেড়াই দেখেন আজকাল এত কাপুরুষ হয়েছে কিছু লোকেরা বাজারে নেগে স্ত্রীকে খুব যদি ভালো বাজারে নেগে স্ত্রীকে ছেড়ে দিলো গাড়িতে বসে আছে এর দায়ুস গাড়িতে বসে আছে ওর স্ত্রী মলে ঘুরে বেড়াচ্ছে অনেক সময় খবর পাওয়া যায় যে এই গেট দিয়ে ঢুকলো মলের আরেক দিকে দিয়ে আরেক গাড়িতে চেপে গেল কয়েক ঘন্টা কাটিয়ে তখন চলে আসলো অবৈধ হারাম কাজ করে এসে স্বামীর মেয়েকে পাঠাচ্ছে হারাম সবই করেরকম ক্ষেত্রে ড্রাইভারের যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে সাইফিন বলছেন যে ড্রাইভার স্ত্রীকে নিয়ে আসেন স্বামী স্ত্রী ড্রাইভারকে নিয়ে আসেন আর ড্রাইভারের স্ত্রীকে নিয়ে আসেন নিয়ে আসার পরে স্ত্রীকে আপনি রাখেন তার মাহারম থাকলো আপনার সাথে বলেন তোরা স্বামী স্ত্রী বস আর আমার মেয়েকে নিয়ে যান সম্ভাবনা তখন সাধারণত থাকে না এগুলি হচ্ছে অলামাদের ফতুয়া যাতে করে ফিতনা ইলি নির্জনতা দুই ভাগে বিভক্ত বাস্যকর বলছেন এক নির্জনতা হচ্ছে খালুয়াতা সত্য নির্জনতা যাতে ফিতনার সম্ভাবনা বেশি ওয়াহিয়া ইস্তিমা বেগানা মহিলার সাথে হওয়া ফি মাকানের এমন স্থানে আলহমা দুইজনে কি কথাপকথন হচ্ছে বা কি করছে না করছে কে কার গায়ে হাত দিচ্ছে কেউ কিছু টের পায় না जगे निर्जनता अवलम्बन कर प्रथम जेमन रूम अथवा गाड़ी है तो गाड़ी बहरे कि देखा जा रही है बड़ो फितनार सम्भवना আর দ্বিতীয় নির্জনতা হচ্ছে খালুত হালকা নির্জনতা সেটা হচ্ছে বেগানা পুরুষের একত্রিত হওয়া আমামানাস লোকজনের সামনে রাস্তাঘাটে লোকজন যাতায়াত করছে আর গাড়িতে হয়তো একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে আনহোম কিন্তু চোখের আড়ালের নাই গাড়িতে গ্লাস থেকে সবকিছু দেখা যাচ্ছে পেছনে মহিলা বসে আছে সামনে পুরুষ বসে আছে একজন মহিলা একজন পুরুষ এরকম যদি হয় তবে তারা গাড়ির মধ্যে বসে কি কথা বলছে এটা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না ঠিক না গাড়িতে যদিও গ্লাস দিয়ে দেখা যাচ্ছে যে কোথায় কে বসে আছে না আছে তাদের নড়াচড়া দেখা যাচ্ছে কিন্তু তাদের কথাবার্তা শোনা যাচ্ছে না এর উদাহরণ হচ্ছে নির্জনতা নয় কিন্তু সন্দেহ এতে রয়েছে সন্দেহ নেই গল্প হতে পারে জি আর এই রকম পাওয়া যায় অনেক সময় আমি আমাদের ডিস্ট্রিক্টের একটি মেয়ের কথা জানি কলেজ যেত রিক্সা চালকের সাথে রিক্সায় কলেজ যেত রিক্সায় কলেজ যেতে কলেজের মেয়ে করেছে। প্রেম কোথায় পৌঁছায়িক্সা চালকরা একেবারে আমাদের দেশে গরিব অর্থের দিক থেকেও চরিত্রের দিক থেকেও গরিবেরা হ্যাঁ সব দিক থেকে হ্যাঁ সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকেও বংশমর্যাদার দিক থেকে যে হ্যাঁ দিন তাকওয়ার দিক থেকে মোত্তা কি কোথায় পাবেন এগুলোর মধ্যে অধিকাংশ মত খাই ইল্লা মাসাল্লাহ কিছু হাজারে দুই একটা ভালো মানুষ আছে আহ অভাবের কারণে হয় রিক্সা চালাচ্ছেন ওর সাথে কলেজ ছেড়ে পালিয়ে গেছে জি হ্যাঁ যুদ্ধ হয়েছিল তাতে যে বন্দীরা দাস এবং দাসীরা বন্দি হয়েছিল কাফের দের যখন কাফেররা সেখানে পরাজিত হয়েছিল বন্দী হয়েছিল দাস দাসের মহিলারা পুরুষরা তখন নবী সাল্লাহ মুজাহিন্দিদের মাঝে দাসীদেরকে ভাগ করে দিয়েছিলেন দুপুর বেলা যারা সেই সময় বলেছেন না তু তা হা মেলুন কোন মহিলা যদি গর্ভধারণকারী হয় তাহলে যেন তার সাথে সহবাস না করা হয় অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রসব না করবে কারণ একটা বাচ্চা আছে আগের সামনে সে কাফের হোক আর তারপরে সহবাস শুরু হলো সহবাস কি হলো অন্যের জমিতে সেচ করা হইল আগের হাদিস এখন মনে করেন যে অন্যের জমিকে নিজের পানি দিয়ে শেষ করবে না মানে একজন সহবাস করেছে আর এখনো তার জরায়ু শূন্য হয়নি তাতে হয় বাচ্চা ধরে আছে অথবা বাচ্চা ধরার সম্ভাবনা আছে গর্ভারণ কোনো দাসী না হয় পেটে বাচ্চা নেই তবে কম পক্ষে সম্ভাবনা আছে যে সহবাস করে যুদ্ধের মাঠে বন্দী হয়েছে তার দু আগে সহবাস হয়েছে গর্ভ করে নিতে পারে নিশ্চিত হওয়ার জন্য এক মাসিক অতিক্রম করতে হবে তারপরে এই ছিল একটি মাসালা আর দাস প্রথা নাই তখন আর বিস্তারিত এসব মাসালা খুটি যেসব মাসাইল রয়েছে সেগুলি আর আলোচনার প্রয়োজন নেই আবুহাজি আল্লাহ তিনি বলছেন নবী করিম বলেছেন আল ওয়ালাদ সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সন্তান হবে বিছানার মালিকের বিছানা যার তার সন্তান সম্পৃক্ত হবে বিছানা বলতে মহিলাকে বোঝানো হয়েছে যদি হয়। তো হলে এই ব্যবিচারে যে গর্ভধারণ সন্তান এই যারুজ সন্তান কার সাথে সম্পৃক্ত হবে বাপের সাথে হ্যাঁ বল অমুকের ছেলে অমুক জেনা না করেছে সে অমুকের ছেলে না বলা যাবে না তার সাথে মায়ের পেটে যে থেকেছে এটা হচ্ছে নিশ্চিত কিন্তু হেকমতের কারণে শরীয়তর বিধান হচ্ছে যে আল ওয়ালাদ এটা হচ্ছে একটা কায়েদ আধার ইসলামিক নীতিমালা যে ছেলে বা মেয়ে জন্মেছে যার পেট থেকে জন্মেছে তার সাথে সম্পৃক্ত হবে যদি বিনা বিবাহে ব্যবিচার হওয়ার মাধ্যমে যদি অনেক সময় আমাদের দেশের সামাজিক বিচারগুলি ইসলাম বিরোধী হয় কারণ যারা বিচার করে আমাদের দেশের সর্দার আর মাতবোর মন্ডল তারা সব মুরুখ অধিকাংশ রাগ করবেন না কোন সর্দার আর নেতা থাকলে হ্যাঁ নেতারা রাগ করতে পারে আমার কথাই কিন্তু হক কথা বলছি এরা দিন সম্পর্কে জ্ঞান রাখে না এবং দিনের আলোকে আলোকে বিচার করতে চাই সামাজিক বিচার ইসলাম বিরোধী ব্যবচার করেছিস তুই কু কাজ করেছিস তুই ছেলে নিয়ে যাক হ্যাঁ না পশ্চিমা দেশে পশ্চিমা দেশে ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করা হয় মায়ের সাথে কেন সে দেশে ব্যবিচার হ্যাঁ কার ছেলে সেই জন্য ছেলে মেয়েকে সম্পৃক্ত করা মায়ের সাথে মায়ের সাথে হ্যাঁ ওর পেটে জন্মেছে নিশ্চিত বলছেন যে অলিল আহ জেনা করেছে ও কি পাবে যার সন্তান থেকে কিচ্ছু পাবে না বলছে অলিল जेंहिर मानी जानीचारुष्पर एक संसार करो जी और अर्थ जो बेस हजार मान हमला जेमन प्रबादी छाई তুই ছাই খা মানে কি ঘোড়ার ডিম তাই না যেন ঘোড়ার ডিম নাই সেরকম ছায় খা মানে তুই কিছু পাবি না তুই কিছু পাবি না তোর জন্য জিরো তো ঠিক ওই এই হাদিসের বাক্যটি ওয়ালিল আহের হাজারো ছেলে মেয়ে ব্যবীচার মাধ্যমে যদি জন্মায় যার ওই সন্তান হয় তাহলে আর যে বাপ মানে বাপ তো নয় সে হচ্ছে জেনাকারি পুরুষ ওর জন্য কি পাথর মানে পাথর মানে হচ্ছে ছাই বাঙালি হচ্ছে ছাই কারণ তোর জন্য কিছু নেই কিছু বঞ্চিত মানে হচ্ছে মানে হচ্ছে না আর তোর জন্য রয়েছে বঞ্চিত এখানে আলোচনা শেষ করি কথা না করে আর এসব এতে কিছু মাসাইল রয়েছে কিন্তু সেসব মাসাইল অত প্রয়োজন নয় আর কথা আর সংক্ষেপ করার জন্য সময়ের স্বল্পতার কারণে এখানে আলোচনা আজকে শেষ করছি ইদ্যুতের অধ্যায় শেষ হল এরপর ইনশা আল্লাহ আমাদের অধ্যায় শুরু হবে রাজা আত্ম মানে স্তন্যদানের স্তন্যদানের দুধ মায়ের দুধ ছেলে মেয়েদের বিধি বিধান আলমসালাম বিনিয়া মোহাম্মদালা আলী ওসলি